छोट बड़ पाप बने अकल्याण देख পাপের অশুভ পরিণতি প্রতি বৃহস্পতিবার রাত আটটায় পাপ পুনঃ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বাংলায় ফর হিউম্যানিটি ামালাইকুম রহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত পৃষ্টিভির শ্রোতা মণ্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হক আল্লা রাসুলের উপর সাল্লাহ আল্লাহ আল্লাহতালা পরকালের জীবনে মানুষের জন্য বহক বিলাসের ব্যবস্থা রেখেছেন যেটাকে আমরা জান্নাত বলে জানি আমরা জান্নাতের উপরে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহ এতে আমরা আশা করব যে কি করলে আমরা জান্নাত পেতে পারি এত ভোগবিলাসী জীবন কিভাবে আমাদের অর্জন হতে পারে আল্লাহ আল্লাহতালা জান্নাতের ভোগবিলাসের জীবনের ব্যাপারে বলেন নিশ্চয় পরেজগার ব্যক্তিদের জন্য একটা বড় সফলতা রয়েছে হাদায় কাওয়া না বা সেখানে বাগ বাগিচা ও আঙ্গুর রয়েছে বা আতরা বা ইস্ফিত কিস্তনের অধিকারিনী সমবয়স্কার নব্ব যুবতীগণ সেখানে তারা কোন অনার্থক অনতে পাবে না সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহতালা জাননাতে ভোগ বিলাসের জন্য অনেক কিছু রেখেছে তার এখানে আমরা সক্ষিমিতভাবে জানতে পারছিলাম যে আল্লাহ আল্লাহতালা বলছেন পরহেজগার ব্যক্তিদের জন্য সফলতা রয়েছে আর সফলতা হচ্ছে বাগ বাগবাগিচা আঙ্গুর সমবয়স্ক নব্য যুবতীগণ আর উচ্ছ্বাসিত পানপাত্র খাওয়ার ব্যবস্থা আসলে এই জিনিসগুলি বাস্তব ভাবে বোঝার মতো মানুষের কোনো ক্ষমতা নেই এইগুলো জেনে শুনে জান্নাতের প্রতি আগ্রহী হতে হবে যাতে করে আমরা জান্নাত পেতে পারি আব্দুল ইবনা আব্বাস রাজি আল্লাহ তাল বলছেন যে রাসুল সাল্লি আসাল্লাম বলেছেন কাল আল্লাহ তালা আল্লাহ তালা বলেন আধাতিয়া সিনা আমি আমার ভালো বান্দাদের জন্য এমন কিছু রেখেছি যা চোখ কোনোদিন দেখেনি যা কান কোনোদিন দিন শোনেনি যা মানুষের অন্তর কোনোদিন পরিকল্পনা করেনি সম্মানিত দর্শক মন্ডলের তিনটে বাক্যের প্রতি লক্ষ্য করুন জান্নাত এমন কিছু জান্নাতের ভোগবিলাসী জীবন এমন এক জীবন যে জীবনের অবস্থা মানুষ চোখে দেখেনি কানে শোনেনি অন্তরে পরিকল্পনা করেনি মানে জান্নাতের বিষয়টি মানুষের ভাবার বাইরে আল্লাহ এভাবে বলছেন। জাননাতে কাঁটা বিহীন কুল রয়েছে কুল গাছে কোনো কাঁটা নেই কুলের গায়েও কিন্তু এরকম কিছু নেই থরে থরে সাজানো কলা রয়েছে স্তীর্ণ ছায়না ধারা প্রবাহ মান রয়েছে প্রচুর ফলাধি রেজ লা শেষ হবে না যা ভোগ করার ব্যাপারে কোনো বাধা বিঘ্ন হবে না ফরোসিম মারফুয়া জীবিকা নির্বাহের জন্য উন্নত মানের আসন রয়েছে আল্লাহতালা এরপরে বলছেন এর পরেও মানুষের দুনিয়া জীবনে যে স্ত্রী ছিল আমি তাদেরকে পুনরায় জীবিত করব ফালনা হুন্না আবকার আমি তাদেরকে একেবারে অল্প বয়সের করে স্বামীর প্রতি আসক্ত করে নারী সুলভ আচরণের করে সৃষ্টি করব। তারা সবাই হবে অরবান আত্মা আবার সমবয়সের সবাই এক বয়সেরই হবে তারা নারী সুলভ আচরণে হবে পরিপূর্ণ তারা স্বামীর উপরে আসক্ত হবে পরিপূর্ণ স্বামীরা তাদের উপরে হবে অকৃত্রিম প্রেমিক যেটা বোঝানো কঠিন আসলে বাস্তব বুঝানো খুবই মুশকিল এটা বাস্তব যদি আমরা পেতে চাই ভোগ করতে চাই তাহলে জান্নাত পর যেগুলি ব্যবস্থা রয়েছে সেগুলি গ্রহণ করতে হবে। এক কি করলে অবশ্যই সে বিষয়ে আলোচনা সংক্ষিপ্ত করবো আল্লাহ আল্লাহতালা জান্নাতিদের জান্নাতের দৃষ্টান্ত দিয়ে বলেন ও ওইসব মোমিনদের জান্নাতের দৃষ্টান্ত যাদেরকে জানা করা হয়েছে তাদের জন্য সেখানে পানির ঝর্না ধারা প্রবাহ মান রয়েছে যেই পানির রং কোনো দিন পরিবর্তন হবে না সেখানে তাদের জন্য দুধের ধারা রয়েছে যে দুধের স্বাদ দিন পরিবর্তন হবে না আল্লাহ বলেন সুসাদু সুপেও পানিও রয়েছে যা পানকারীদের জন্য হবে অতিব সুস্বাদু আনহারুম ইন তাদের জন্য সেখানে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন মধুর ঝর্ণা আল্লাহ বলেন কুল্লি সেখানে তাদের জন্য রয়েছে সর্বধরনের ফল সর্ব ধরনের ফলসমূহবিহীন আর তাদের প্রতিপালকের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে ক্ষমা সম্মানিত দর্শক মন্ডলী এই জান্নাত কি করে পাওয়া যেতে পারে জান্নাত নিয়মনীতি দ্বারা ঘেরা আজ এমনিতে জান্নাত পাওয়া যায় না পাঁচ অক্ট সলা আদায় করতে হয় পালন করতে হয় জাকাত দিতে হয় অর্থ থাকলে হজ করতে হয় আল্লাহ আল্লাহতালার নামে শির করা থেকে মুক্ত থাকতে হয় বিদাত থেকে বাঁচতে হয় এবং তাসবি তাহলে জিগ রাজগার করতে হয় এতগুলি এ বাদতে মত্ত হলে খলুসিয়াসের সাথে এক নিষ্ঠতার সাথে এসব এবাদত করতে পারলে জান্নাত পর আশা করা যায় জান্নাত বিলাসের জন্য আরাম প্রিয় হওয়ার জন্য একেবারে নমুনা বিহীন কেন এটা আল্লাহ তালা তৈরি করেছেন আল্লাহ আল্লাহতালা বলছেন যে মান ফিল জান্নাতে নজর কে যদি সকালে মসজিদে যায় কে যদি বিকালে মসজিদে যায় তাহলে আল্লাহতালা জান্নাতে তার জন্য সুব্যবস্থা রেখেছেন সে জান্নাত যাবে সে জান্নাত পাবে আমরা যদি সুরাব মোহাম্মদের এই আয়াতটি জাতিকে বুঝাতে পারি তাহলে আমরা অন্তত জান্নাতের কিছু অংশ বুঝাতে সক্ষম হব এবং আল্লাহ আল্লাহতলা জান্নাতে কি রেখেছেন এটা আমরা কিছু বুঝাতে সক্ষম হব আপনারা সব জ্ঞানীগুনী মানুষ দুনিয়া নিয়ে মতত থাকলেও তে হবে এটা আপনাদের মাঝে মধ্যে স্মরণে আসে এবং প্রত্যেক নারী পুরুষের একটা কথা জানা আছে যে পরকালীন জীবনে একটা ভালো ফল আছে জান্নাত আর একটা মন্দ ফল আছে জাহান্নাম তা আমরা একটা জান্নাতের একটু ভালো ফল জানতে চাচ্ছিলাম এখানে যেটা আল্লাহ তালা বলছেন যে আমি মমিনদের জন্য অদা করেছি মোত্তাকিনদের জন্য আমি এই জান্নাতের অদা করেছি যেই জান্নাতে রয়েছে পানির ঝর্ণা যার স্বাদ কোনো দিন পরিবর্তন হবে না যার রং কোনো দিন পরিবর্তন হবে না সেখানে রয়েছে দুধের ঝর্ণা যার স্বাদ কোনো দিন পরিবর্তন হবে না সেখানে রয়েছে সুসাদু পানীয় ঝর্ণা যা পানকারীরা পান করে অতীব তৃপ্তি লাভ করবে সেখানে রয়েছে মধুর ঝর্ণা পরিষ্কার মধু আসলে এখানে আল্লাহ আল্লাহতালা বলতে চেয়েছেন যে মৌমাছির মাধ্যমে তো মধু হয় আমরা কি মনে করছি যে আল্লাহ আল্লাহতালা মৌমাছির মাধ্যমে মধু সংগ্রহ করে সেখানে রেখেছেন কোনোদিন না কোনোদিন তাতে একটু মৌমাছির খড়কুটা পাওয়া যেতে পারে ভাবছি। না আল্লাহ আল্লাহতালা বলছেন একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন মধুর ঝর্ণা কোনো দিন তাতে কোনো কিছু ময়লা পাবে না কোনো কিছু খড়কুটা পাবে না চারটে ঝর্ণা পরস্পর আমরা বুঝলাম আর একটা সেখানে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে ক্ষমা থাকবে আর একটা সেখানে থাকবে সর্বধরনের ফল এমন কোন পৃথিবীতে ফল নেই বা এমন কোন ফলের হিসাব মানুষ করতে পারবে না যা জান্নাতে নেই সম্মিলিত দর্শক মন্ডলী আমরা অত্র আয়াতে জান্নাতের একটা বাস্তব বিবরণ দিচ্ছিলাম যেটা আল্লাহ তাল্লাহ মুমিন্দের সাথে অদা করেছেন যে আমি এটা দিব আমরা এখন সংক্ষিপ্ত সময়ের জন্য বিরতিতে যাচ্ছি বিরতির পরে ইনশাল্লাহ এই বিষয়ে আপনাদের সামনে বিস্তারিত বলবো আসসালাম আলাইকুম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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রাসোল্লা সাল আলি ওয়াসাল্লামের সুন্নাতে উদ্ভাসিত পদ পদ্ধতি জানতে তাই দেখুন ইস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শু সুন্না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 প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে সাত টায় আপ পুন্প্রচার সকাল সাড়ে বাংলাদেশে বাংলা বাংলা ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক রুলিং ও প্রবলেম হ্যাভন ও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 আসসালামাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আমরা আল্লাহ যে জান্নাতে মানুষের জন্য সুবিধা রেখেছেন সেটার বিবরণ শুনছিলাম আমি তো মনে করি যে সারা পৃথিবীর মানুষের জন্য জান্নাতে কি আছে এটা জানাও ও বোঝার জন্য এই সুরার এই আয়াত কটাই যথেষ্ট যদি মানুষ ভাবে যদি চো আল্লাহ তালা তাদের শান্তি সুবিধার জন্য অনেক কিছু রেখেছে আল্লাহ আল্লাহতালা তাদের দেখা দেখাশোনার জন্য সেবার জন্য রেখেছেন অনেক খাদেম খাদেমের ব্যাপারে আল্লাহ বলছেন তাদের সামনে থাকবে হাজারো হাজার সর্ব অবস্থায় থাকা যুবক সব সময় থাকবে সর্বদা থাকবে প্রচুর খাদেম এদারা তহম হাসিফু লুমা যদি আপনি তাদেরকে দেখেন তাহলে মনে হবে এরা যেন বিক্ষিপ্ত ছড়ানো ছিটানো মতি যারা খাদেম, যারা কর্মচারী যারা পানি নিয়ে এসে দিবে যারা দুধ নিয়ে এসে দিবে যারা প্রয়োজনীয় জিনিস নিয়ে এসে দিবে তাদেরকে দেখে মনে হবে যে এরা হচ্ছে ছড়ানো ছিটানো মুক্তা। এরা ছড়ানো ছিটানো একেবারে হীরা মনে মুক্তা মানিক্য তাহলে কি আমরা তাদের রূপ চেহারার কথা বলতে পারি সেটা কেমন আল্লাহ বলছেন তাদেরকে জিন কোনো দিন স্পর্শ করেনি তাদেরকে মানুষ কোনো দিন স্পর্শ করেনি কান্না হিয়া কুতোয়াল মার যান তারা যেন কেন আপনারা এইসব উপার্জনের পিছনে পড়ে গেলেন আল্লাহ আল্লাহতালা কত সুন্দর ব্যবস্থা রেখেছেন আমরা কি এই বিষয় এই আয়াত এই নারীগুলিকে বুঝাতে সক্ষম আল্লাহতালা বলছেন যে কান্না হিয়া কৌতুয়াল যান তারা যেন ছড়ানো ছিটানো হীরামনি মুক্তা তো তারা কত সুন্দরী এটিকে আমরা বুঝাতে সক্ষম আল্লাহ বলছেন হুন্না মাকনুন, তারা যেন ডিমের খোসার নিচের ঝিল্লি ডিমের খোসার নিচে একটা নরম সাদা ঝিল্লি থাকে সেটা তো দেখেছেন সেটা কত নরম সেটা কত স্বচ্ছ তা আল্লাহতালা বলছেন যে ডিমের খোসার নিচে যে নরম স্বচ্ছ ঝিল্লি থাকে জান্নাতের মেরা তেমন এর বাস্তব বিবরণ দেওয়া মানুষের জন্য খুবই কঠিন আমাদেরকে মেনে নিয়ে এই সুখ ভোগের আশাই এই শান্তির আশাই আমাদেরকে একেবারে কি করলে এটা পাওয়া যাবে এ নিয়ে ব্যস্ত হতে হবে আমরা অবশ্য বলবো যে কি করলে এই জান্নাত পাওয়া যেতে পারে কি করলে ভোগ বিলাসী জীবনের আশা করা যেতে পারে আল্লাহতালা এই জায়গায় বলেন মাকামা জান্নাতান যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য দুইটি জান্নাত রয়েছে তাহলে জান্নাত পাওয়ার এটা একটা পথ যে আল্লাহকে ভয় করতে হবে আমরা তো আল্লাহর ভয় বুঝি না দুনিয়া যার যেভাবে ইচ্ছে সেভাবে ভোগ করছে শ্রোতাম আমরা কি দুনিয়াতে তাই করছি না ইচ্ছে মত্ন জান্নাত একটা বাজার রয়েছে জান্নাতিরা সেখানে আসবে প্রত্যেক জুমায়। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে জান্নাতের দিন হিসেব আছে কোনটা জুমাবার কোনটা শনিবার কোনটা সোমবার একটা হিসেব আছে রাসুল সালাম বলেন যে জান্নাতে একটা বাজার আছে সেই বাজারে সবাই যাবে জুমার দিন বাজারে গেলে ওখানে উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হবে উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হলে ফা তাহস আলা ওজুহিম ও ফেহিম এই বাতাস তাদের মুখের উপরে এসে লাগবে এবং তাদের পোশাকের উপরে লাগবে তারা তাদের পরিবারের নিকটে ফিরে আসবে এম তো অবস্থায় দেখা যাবে যে তাদের রূপ চেহারা একেবারে আরো সুন্দর হয়ে গেছে উজ্জ্বল হয়ে গেছে যে দেখলে যেভাবে মানুষ আনন্দ পাবে এইরকম হয়ে গেছে দেখছি বা জামাল তোমরা আমাদেরকে রেখে যাওয়ার পরে এখন তোমাদের দেখছি যে তোমাদের রূপ চেহারা খুব বেশি হয়ে গেছে তোমাদের রূপলাবনতা খুব বেশি হয়ে গেছে তারাও বলবে যে তোমাদের তখন তাদের রূপ চেহারা বেশি হয়ে যাবে এটা কি মানুষ আসলে বুঝাতে সক্ষম পরস্পরের চেহারা এভাবে বেড়ে যাবে এটা আসলেই বুঝানো খুব কঠিন মেনে নিয়ে যেতে হবে কি করে জান্নাত পাওয়া যেতে পারে এটাই হবে আমাদের জরুরি কাজ আবু আল্লাহ বলেন বলেছেন সুরাত জাননাতে প্রথম দলটি যে প্রবেশ করবে তাদের রূপ হবে পনেরো দিনের চন্দ্রের মতো জান্নাতে যারা প্রথমে প্রবেশ করবে অবশ্যই এখানে একটা কথা বলি যারা অর্থ সম্পদশালী তাদেরকে কিন্তু আটকে দেওয়া মাঠে। আপনারা মনে করবেন না যে তাহলে তো অর্থ উপার্জন করলে জান্নাতে যাওয়া যাচ্ছে না ভালো তা নয় কেউ যদি বেশি অর্থ উপার্জন করে বৈধ পথে খরচ করতে পারে তাহলে এটা হলো তার ফাজল এর জন্য আপনারা হতাশা হবেন না যে আল্লাহ রসুল তো বলেছেন যাদের অর্থ সম্পদ আছে তারা তাহলে আটকা পড়ে যাবে তারা তো দেরিতে জান্নাতে যাবে তাহলে তাদের এই রূপ চেহারা হবে না আমি আপনাদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য একটু বলি একদিন সাহাবিরা বলছেন আল্লাহ রাসুল যারা ধনী তারা দান করছে আল্লাহর পথে সাদকা খায়রাত করছে এবাদত করছে তো তারা আমাদের চেয়ে বেশি নেকি পেলো আমরা তো গরিব মানুষ দান করতে পারি না আল্লা রসুল বলছেন আচ্ছা ঠিক আছে আমি তোমাদের একটা কাজ শিখিয়ে দিচ্ছি সেটা তোমরা বলবে তোমরা তেমনই পাবে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তো এই গরিব মানুষ কিছুদিন পরে আবার সে আল্লাহ রসুল্লের কাছে বলছে আল্লাহ রসুল আমরা এই তাসবি তাহলিল বলি তো ধোনিরাও তো বলছে তাহলে তো তাদের দানের নেকি থেকেই গেল তখন আল্লাহ রসুল বলছেন সুনম ফাজ্লাহ ইতিমাই আল্লাহর ফাজল আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন তাহলে সম্মানিত দর্শক মন্ডলী সম্পদ কি ভালো হল না গরিব ধনী মানুষই ভালো যদি চ আমরা এখানে বুঝতে পারছি যে আল্লাহ রসুল বলছেন যে প্রথম যে দলটি জান্নাতে প্রবেশ করবে তাদের রূপ চেহারা হবে চন্দ্রের মতো পনেরো দিনের চন্দ্রের মতো प्रवेश करूपरा प्रवेश दल हिसाब तूप चेहरा टकझकेसूल सल अल्लम तरह कुलुबहूम अल्लाल्बे रजहिद এই সমস্ত মানুষের অন্তর হবে একটা অন্তর একজন কোনো মত বিরোধ থাকবে না তাদের মাঝে কোনো শত্রুতা থাকবে না আর প্রত্যেকের জন্য রয়েছে দুইজন স্ত্রী রাসুল সাল্লাম বলছেন ইন্সনে তাদের সুন্দরী হওয়ার কারণে তাদের গোস্তের এবং চামড়ার এবং কাপড়ের উপর দিয়ে তাদের পায়ের নলার মজ্জা দেখা যাবে সম্মানিত দর্শক মন্ডলী এই বাক্যকে আমরা বুঝাতে সক্ষম হাড়ের গোস্তের উপর দিয়ে নলার ভিতরে যে মজ্জা আছে সেটা বাহির থেকে দেখা যাবে এটা কত সুন্দরী হলে এর হতে পারে একজন নারী কত সুন্দরী হলে এটা হতে পারে আমরা কি জান্নের নারীদের সুন্দরীর বিবরণ দিতে সক্ষম সমিতক দেখুন আল্লাহর পাঠ করবে সর্বদা তারা তাজবি পাঠ করবে ওলা তাদের কোনো দিন পেশাব হবে না তাদের পায়খানা হবে না ওয়ালায়াম তা খেত না তাদের নাকে শিকান আসবে না সম্মানিত দর্শক মন্ডলী আমরা বোখারি মুসলিমের এক হাদিসে জাননাতে তাদের একটা বাস্তব অবস্থা বুঝছিলাম আর নারীরা কত সুন্দরী হবে তা জানতে পারছিলাম আর যারা প্রথম দল প্রবেশ করবে তাদের রূপ চেহারা কেমন আর যারা দ্বিতীয় দল প্রবেশ করবে তাদের রূপ চেহারা কেমন এটা অবগত হচ্ছিলাম রাসুলসাল্লি ইসাল্লাম আরও একটি কথা এখানে বলেছেন যে তাদের ভিতরে কোনো শত্রুতা থাকবে না তাদের সবার হবে একটা অন্তর একটা একটা অন্তর এখানে হবে না জান্নাতে নাকের শিকান আসবে না জান্নাতের কাপড় কোনো দিন জান্নাতিদের হবে না তাদের বয়স কোনো দিন শেষ হবে না সমন্বিত দর্শক মন্ডলী এই জান্নাত পাওয়ার জন্য আমরা চেষ্টা করি الله مدر قبل کروك. اللهم آمين. السلام عليكم. আপনার আপনার পারে শূন্য এক এক ইউকে পাউন্ড তিন শূন্য এক बारे इमेल कर समाधान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 जारणलम सारा विश्व जनप्रिय हो उठे देखूल मौलिक ज्ञान प्रति शनिवार रत साढ़े आठ टाय पुन सम्प्रचार सकाल सतट देशे पीस टी बांगल